এটার উৎপত্তি স্থল নিয়ে ওলামাইকরাম বিভিন্ন মত পোষণ করেছেন কেউ কেউ বলছেন যে এটা সোফ থেকে সুফ মানে পশম যারা প্রাচীনকালে সফি ছিলেন তারা পশমী কাপড় পশমের পোশাক তারা ব্যবহার করতেন এই কারণে তাদেরকে তারা নিজেদেরকে সুফি নামে পরিচয় দিতেন আবার কেউ কেউ বলছেন যে এটা সফা থেকে সুফি কারণ তারা তাদের মূল মতবাদ হল সোফা উলক মিনাল কাদার কলপকে পরিষ্কার করা কলফ সাফাই করা তো এই সাফাই থেকে সফা থেকে সুফি এরকম আরো বিভিন্ন উৎপত্তি তারা মতামত ব্যক্ত করেছে। তো সুফিবাদের বাজ রাহমা সুফিবাদের যে সংজ্ঞাটা দিয়েছেন তিনি বলছেন জামায়াত তিনি বলছেন সুফিদ ওই জামাত ওদেরকেই বলা হয় তাদের ওই জামাতকে বলা হয় যারা এবার বিভিন্ন তরিকা পদ্ধতি নতুন করে বানায় সুফি জামাতটা হইল সুফি মতবাদটা হইলো যারা নিজেরা এবাদতের বিভিন্ন তরিকা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সিস্টেম তৈরি করে নতুন করে তৈরি করে মা সারা আহ যেটা আল্লাহ রব আলমিন যে শরীয় দেন নাই আল্লাপাক যে শরীয়ত দেন নাই এরকম শরীয়ত যারা তৈরি করে এবার নতুন নতুন পদ্ধতি তৈরি করে এদেরকে বলা হয় সুফি এদের মতবাদ বলা হয় সুফি মতবাদ তবে প্রাচীন যুগে সাহবাইকার যুগে তাবে যুগে জুহুত ছিল জুহদিয় জুহুত জুহু শরীয়তে স্বীকৃত এবং এটা উত্তম কাজ যুহুদ মানি হইল আর রোকাফিল আখেরাহার দুনিয়া জহুট টা হলো আখেরাতের প্রতি উৎসাহী হওয়া এবং দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে যাওয়া লোভ লালসা কম করা আখেরাতের আমাল এর প্রতি বেশি বেশি উৎসাহী হওয়া অর্থাৎ দুনিয়ার প্রতি আগ্রহী কম হয়ে আখেরাতের প্রতি আগ্রহী বেশি হওয়া এটার নাম জুহদিয়াতবে সাহাবাইকার সবাই এই জুহুদিয়াতের মধ্যে ছিলেন তারা সবাই এক একজন জাহেদ এজন্য হাদিসের কিতাবগুলোতে কিতাব জুহুদ আছে কিন্তু জুহুদ আর সফিবাদ এক জিনিস না যুহুদ হল তারা দুনিয়ার প্রতি লোভ লালসা কম হবে আখেরাত মুখী হবে কিন্তু তারা কোন নতুন তরিকা কোন আবাদত কোন সিস্টেম বানাবেন না তারা আল্লাহ রসুল সাল্লাসালাম এবং সাহাবাইকার তারা যেই আমল যেই আবাদত যেভাবে করেছেন সেভাবেই করবেন নতুন কোন পদ্ধতি আবিষ্কার করবেন না আর তারা নবী সাল্লাসালাম এবং সাহাবাইকার যে আকাইদা সেই আকাইদায় বিশ্বাস করবেন এর বাহিরে নতুন কিছু করবেন না এটা হলো জুহত আর যখন এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নতুন কিছু তৈরি করবে নতুন তরিকা নতুন পদ্ধতি বানাবে তখন এটা আর জুহদিয়াত থাকে না এটা হয়ে যায় তখন তা সা আমরা সংক্ষেপে বুঝলাম এই জুহদিয়াতের ক্ষেত্রে অনেক তাবেইন তাবে তাবেনা খুব প্রসিদ্ধ ছিলেন যেমন জোনায়েত জোনায়ত বিন মুহাম্মদ রাহমা উল্লাহ আবু সালমান আব্দারানি রহমা উল্লাহ সার্রি সাক্তি রহমা উল্লাহ বিন আয়াজ রহমা উল্লা এরা কোন নতুন তরীকে আবিষ্কার করেন নাই কিন্তু এরা জুহদিয়তের ক্ষেত্রে খুব প্রসিদ্ধি লাভ করেছিল